আসসালামু আলাইকুমুল্লা বলহামিল্লা কা সম্মানিত দর্শক শ্রোতা বা ইউ বোনেরা তাফসিরুল কোরআন ডট কম থেকে আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ মশালাটি আলোচনা করব সেটি হল আল এস্তরা কপিল উদ্দয়া অর্থাৎ কোরবানির পশুর মধ্যে সরিকানা কোরবানি বৈধ কিনা অর্থাৎ একটি গরু মহিষ ওঁট এগুলোর মধ্যে একের অধিক ব্যক্তি বা একের অধিক পরিবার একটি পশু কোরবানি করা বৈধ হবে কি না এই বিষয়ে আমরা মাঝে মাঝে শুনে থাকি যে একটি পশুতে একাধিক ব্যক্তি কোরবানি করা যাবে না বা উচিত নয় ए रकम कथबार्ता शुने थी तो विषयटी कुरान सुनार दृष्ट देखा जरूरी मन करी विश्वर सकल फोकहकार एलम यह बेपारे ऊक्यमत पोषण कर फिलउाद अर्थात उरु এটি এর মধ্যে ইশতারাক অর্থাৎ ভাগে কোরবানে দেওয়া এটি জায়জ এই ব্যাপারে পৃথিবীর সকল ওলামাই কেরাম এবং আহলুল এলম ঐকম আম্মা সাত ফালা ইয়ুজুল ইস্তারাক তবে বকরির মধ্যে ছাগলের মধ্যে ইশতারাক সরিকানা এটি বৈধ নয় এই ব্যাপারে সাহবাইকারের মধ্যে আলী রাতিয়াল্লাহ তালু আবদুল্লাবিন অমর রাদি আল্লাহতালন হুমা আবদুল্লাবিন মাসুদ রাদি আল্লাহন হুমা আবদুল্লাবিন আব্বাস রাদি আল্লাহন হোমা আয়সা রাদি আল্লাহতাহ হা তারা সকলের থেকে এই ব্যাপারে মতামত রয়েছে যে এটি মুকিম অবস্থায় এবং সফর অবস্থায় সর্ব অবস্থায় একের অধিক ব্যক্তি একটি পশুতে শহীদ হওয়া কোরবানির ক্ষেত্রে বৈধ তাবেইনদের মধ্যে আতা রাহমা উল্লাহ তাউস রাহমা উল্লাহ সালেম রাহমা উল্লাহ হাসান আল বসরি রহমা উল্লাহ আমর ইবনে দিনার রাহমা উল্লাহ তাদের সকলের মতামত রয়েছে এই ব্যাপারে যে কোরবানির মধ্যে ইশতারাক শরিকানা এটি বৈধ ইমামদের মধ্যে ইমাম সুফিয়ানা সাউরি ইমাম আলাউজাই ইমাম আফি সহ সকল ইমামেরাই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে একের অধিক ব্যক্তি 1318 कुरबानी कथा बर्णना करते हदाय बोचर रसुल्लम कुरबानी कर গরুও আমরা গরু সাতজন কোরবানি করা বৈধ তবে কেউ কেউ এখানে প্রশ্ন তোলেন যে এটা তো আমল হোদায় বিয়া হোদায় বিয়ার বছর তাহলে নবীন তো তখন সফরে ছিলেন সুতরাং এটি সফর অবস্থায় করেছেন মুকিম অবস্থা করা যাবে কি এর বাহিরে আরও অনেকগুলো হাদিস এসেছে যে হাদিসগুলোর মধ্যে সফর এবং মুখিমের কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই কোরবানি একের অধিক ব্যক্তি বা সাতজন ব্যক্তি করা বৈধ এরকম হাদিস এসেছে যেগুলোর মধ্যে সফরের কথাও নাই এবং মুখিম অবস্থার কথাও নাই বিশেষ করে সুনানে আবুদাউদের দুই হাজার নম্বর হাদিস যে হাদিসটিকে আলবানি রাহমাউল্লা সহি বলেছেন এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল বাকারাতু আনসাবা ওয়াল জাজুর আই আল বা আনসাবা অর্থাৎ গরু সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে ওঁটো সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে এই হাদিসে কিন্তু সফরের কোনো উল্লেখ নেই এরকম আরও অনেকগুলো হাদিস রয়েছে যেগুলোর মধ্যে সফরের সুনির্দিষ্ট উল্লেখ নেই সফর অবস্থায় যেটি বৈধ মুসিম অবস্থা সেটি বৈধ যদি এটি মুখিম অবস্থায় বৈধ না হইতো তালে তাহলে তারা দুইজন আব্দার ফতোয়ার মধ্যে উল্লেখ রয়েছে যে তাজিল বাদানা ওয়াল বাকারা আনসাবা উঁট এবং গরু এই ক্ষেত্রে সাতজন পর্যন্ত কোরবানি দেওয়া পরিবারের মধ্য থেকেও যেমন বৈধ তেমনি বিভিন্ন ঘরের বিভিন্ন পরিবারের সাতজনের পক্ষ থেকেও এটি বৈধ এবং এক্ষেত্রে তারা ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যেন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয্জানা লিস সাহাবা ফিল আশতারা ফিল বাদনা ওয়াল বাকরা কুল্লাহ সবাতিন ফি ওয়াহিদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে উট এবং গরুর মধ্যে 7 জন পর্যন্ত কুরবানি সুনানে আবুদাউদের যে হাদিসটি আমরা একটু আগে বললাম এই হাদিসের ব্যাখ্যায় সরহে সুনানে আবদাউদের মধ্যে বলা হয়েছে যেমন বৈধ ঠিক একইভাবে হাদির মধ্যেও সরিকানা বৈধ গরুর ক্ষেত্রে এবং ওটের ক্ষেত্রে সাতজন পর্যন্ত বৈধ সাফারিন সফরে থাকুক বা মোকিম অবস্থায় থাকুক সর্বাবস্থায় সাতজন পর্যন্ত কোরবানি করা বৈধ উসাইম রাহিমাহুল্লাহ তার ফতোয়ার মধ্যে আরেকটি কথা বলেছেন তিনি বলেন যে আল উদ হইয়া তাকি আন আহলে ভাইতে যে একটা কোরবানি পুরা একটা পরিবারের সবার পক্ষ থেকে যথেষ্ট ওয়ালাউকান ও মিয়াতান যদি ওই পরিবারে একশত লোক থাকে তা এক শত লোকের জন্য একটা কোরবানি বৈধ একটা কোরবানি যথেষ্ট ইজা জাবাহা দহিয়ানহু ওয়া আনজাউজাতিহী ওয়া আউলাদিহি ওয়া আহ যে তিনি পতবার মধ্যে বলেন যে যখন কোরবানিটা করা হবে এটি তার পক্ষ থেকে তার স্ত্রীর পক্ষ থেকে তার সকল সন্তানদের পক্ষ থেকে এবং ওই ঘরের ভিতরে যত বসবাস করে জীবিত মৃত সবার পক্ষ থেকে এই কোরবানিটি যথেষ্ট ইজরা কুন্তুম ফি বাহিতে তবে শর্ত হলো একঘরে অবস্থান করে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে তারা থাকে এক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিবার নয় বা আলাদা আলাদা নয় এরকম যদি হয় যথেষ্ট তো এখানে আমরা এই ফটোয়ার মাধ্যমে যে বিষয়টি দেখতে পাই সেটি হলো যে এইরকম সাতটি পরিবার যদি একটি পশুর মধ্যে একত্রিত হয় তাও ইসলামী শরীয়তে ফোকাহাইকার ঐক্যমতে এটি বৈধ তাহলে আমরা সংক্ষিপ্ত যে দলিলগুলো আলোচনা করলাম এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে গরু এবং ওটের মধ্যে মহিষের মধ্যে সাত ব্যক্তি অথবা সাত পরিবার এখানে অংশগ্রহণ করা সর্বসম্মতাভাবে বৈধ এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই ওয়াবিল্লাহি তৌফিক ওয়াসলালাহ আলা নবীনা মুহাম্মদ ওয়া আলহি ওয়াসবহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি